হুদের ছিয়াত্তর নম্বর আয়াতে আজকে আমাদের আপনাদের যে ইব্রাহিম আলাইলামের কাছে ফিলিস্তিনে ওনার সঙ্গে ওনাদের কথাবার্তা শেষ হওয়ার পরে ওনারা রওনা করে দিলেন লুত আলাই ইসলামের এলাকায় এবং তারা যখন আসেন আল্লাহ তাদেরকে তখন যে সুরত ধরে আসতে পাঠিয়েছেন কারণ যে তরিকায় তারা গুণা করেছে ওই তরিকার মধ্যে ওই তরিকা দিয়েই আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন এবং এটা ছিল তাদের জন্য আল্লাহ তালার কা থেকে একটা বিশাল পরীক্ষা যখন আল্লাহ কাউকে পানিশমেন্ট দেন তখন সেই জিনিসের মধ্যেই তাকে ফেলে দেন যেটা দিয়েই তার উপরে আজাব আসার কথা এবং তিনি যখন ওখানে আসলেন আসার পরে কোন কোন রেওয়ায়ত এসছে ইব্রাহিম আল্লাহাম কাছ বের হয়ে তারা যখন নুহার আল ইসলাম এলাকায় আসলেন সেই এলাকায় বলা হয় নাহরু সাদুম ছোট্ট একটা নদী আছে তার নাম সাদুম নদী এবং সেই এলাকার নাম হচ্ছে সাদুম সে কবিরার নামও সাদুম। এবং আশেপাশে আরো কয়েকটা কবিলা কবিরা ছিল মেইন কবিরা ছিল সাদুম থেকে আসলে বাইবেলে নিয়েছে সডমি এবং মানে পুরুষদের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া পুরুষদের এই কাজটাকে সডমি আকারে এসেছে ওই সাধুম থেকে নামটা হয়েছে ওখানে তখন আসলেন প্রথমেই ওনারা দেখতে পেলেন লুত আলাই তাদেরকে দেখতে পেলেন যে পশুগুলো আছে পশুগুলোকে পানি খাওয়াচ্ছিলেন তারা এসে অ্যাপ্রোচ করলেন ওনার মেয়েকে ইয়া ইয়া হাল মিনমান যে মেয়েটি আমরা কি কোনো জায়গায় একটু আশ্রয় নিতে পারি আগন্ত কোন জায়গা থেকে এসেছে মেহমান তারা তো কোন পরিচয় আসেনি মানুষের সুরত ধরে এসেছে আর তিনি তাদেরকে দেখেই বুঝতে পেরেছেন যে এই জাতির মধ্যে যে কাজ করবের অবস্থা আছে এদেরকে পেলে তো তারা নিয়ে যাবে তাদের প্রতি তারা অত্যাচার করবে তাদেরকে তারা নির্যাতনের শিকার বানাবে কি করা যায় এই বিদেশি মেহমান গুলোকে তারা থেকে আসে আল্লাহ ভালো জানেন তাদের নিরাপত্তার তিনি শঙ্কিত হয়ে পড়লেন ওনার মেয়ে এবং বললেন যে আপনারা এখানেই থাকেন কোনোদিকে জেন না সামনে জেন এখানে থাকেন আহ মহিলা ভয় পেলেন যে তারা তাদেরকে খবর পেলেই দৌড়ে এসে তাদেরকে শ্রো নিয়ে যাবে দৌড়ে আসেন তার পিতার কাছে লুতামের পিতা আমি দরে আসলাম কিছু যুবক এসেছে একবার কিশোর আর খুবই সুন্দর চেহারা তাদের নিরাপত্তার ব্যাপারে আমি শঙ্কিত হয়ে পড়লাম আমাদের কম জানার আগেই আপনি কি কোনো জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করে দেন আর নুয়া আলাই যখন আসলেন এসে তিনি দেখলেন যে এই অবস্থা তিনি চিনেন না তারা পরিচয় আহ তিনি দেখেই উনি খুব ভয় পেয়ে গেলেন কি করবে এখন ও খাসিয়া আহাদমিনা আলহম বেসু তিনি ভয় পেলেন যে কে দেখে ফেলে ওরা দুষ্টরা এসে বলে চলো চলো আমাদের বাসায় মেহমান হবা আমরা তোমাকে তোমাদেরকে মেহমানদারি করবে এই কথা বলে নিয়ে যায় তিনি খুব ভয় পেয়ে গেলেন তারপর তিনি খুব সঙ্গোপনে তাদেরকে নিজের ঘরে ঢুকিয়ে ফেললেন কেউ টের পেল না ঢুকে তাদেরকে তিনি বলেন এখানে থাকেন জানা কেউ টের না পায় তো আপনাদের বিশ্বাস এসেছেন আমি এগুলো জানার চেষ্টা করব ফাঁকে দিয়ে তার স্ত্রী লুত আল্লাহ সালামের স্ত্রী দুষ্ট প্রকৃতির লোকদের সঙ্গে তার যোগাযোগ আছে যদিও মোসাদ সিনে কেরাম বলেছেন লুত আল্লাহ সালামের স্ত্রী তার সমস্যা কি ছিল তার কোন নীতি নৈতিকতার দিক থেকে অসুবিধা ছিল না কারণ আল্লাহ তালা কোন নবীকে এমন মহিলা দিয়ে ঘর সংসার করাননি তার চরিত্রের মধ্যে কলঙ্কদের প্রতি তার তার দুর্বলতা দুর্বলতা ছিল সে চট করে তাদেরকে খবর দিল যে দেখো এইরকম সুন্দর চেহারার এইরকম তোমরা যেটা চাও ওই ধরনের কয়েকজন এসে গেছে তাদেরকে খবর দিয়ে ফেললো আর এই খবর শোনা মাত্রই তারা দৌড়ে আসলো তো আল্লাহ বলছেন যখন আমার মেসেঞ্জারগণ আমার ফেরেস্তা দূতগণ মানুষের সুরত ধরে লুত আল্লাহ ইসলামের কাছে আসলেন তিনি অত্যন্ত তাদেরকে দেখেই তিনি খুব চিন্তায় পড়ে গেলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন আজকে একটি কঠিন দিন আমার সামনে আছে আমার সামনে এদের প্রতি অত্যাচার করা হবে তাদের প্রতি অন্যায় আচরণ করা হবে আমি কিভাবে বরদাস্ত করবো কোন দেশ থেকে এরা আসছে আর এরকম একটা তাদের শিকার হয়ে যাবে আমি কিভাবে রক্ষা করবো তাদেরকে আর তার লোকজন স্ত্রী তাদেরকে খবর দিয়ে দিলেন আশেপাশে থেকে লুত আসলো দু খেয়ে পড়ল তো আমাদের জন্য যা খুঁজছি তাই পাওয়া যাক পাওয়া গেল দৌড়ে আসলো কাবুলো কেন আর তারা এর আগে থেকে এরকম অপকর্মে লিপ্ত হয়েছিল এটা তাদের একেবারে রক্তের মধ্যে ঢুকে গিয়েছে তাদের চরিত্র মানুষের যখন আখলাখের মধ্যে বিকৃতি চলে আসে তখন তাদের কাছে উল্টাপাল্টা জিনিসের দিকে নজর চলে যায় ভালো জিনিস হালার জিনিসের দিকে তাদের নজর যায় না এটা তাদের একেবারে রোগ হয়ে গিয়েছিল লুত আল্লাহ সালাম কি করবেন এখন তিনি বললেন তিনি বললেন হে আমার জাতির লোকজন এই যে আমার মেয়েরা আছে এরা তোমার পবিত্র তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা তার মোকাবিলায় তোমরা যে ছেলেদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো এটা অত্যন্ত জঘন্য কাজ এই পাপ কাজে লিপ্তি হো না আল্লাহ তালা নেচারাল সিস্টেম যেটা করেছেন নারী পুরুষের যে সম্পর্ক সেটার দিকে কেন তোমরা যাও না এখানে প্রশ্ন আসলো যে বানাতি আমার মেয়ে গুলো আছে কোন মেয়ে বুঝিয়েছেন কোন কোন মফ বলেছেন যে ওনার একাধিক মেয়ে ছিল তাদের সঙ্গে বিয়ে দিয়ে তার ওই দিকে তিনি দৃষ্টি আকর্ষণ বিয়ে বিয়েসাজি করে খালার সম্পর্ক স্থাপন করে এটা বুঝিয়েছেন কিন্তু এরা তো সব কমতে কমের সবাই তো ওই লাইনে আসে ওনার মেয়ে কয়েকজনই আছে তো এটা আসলে মিলে না এই তাফসিরটা গ্রহণযোগ্য নয় অধিকাংশ করেনি করত না ছেড়ে দিয়েছে বা করলেও তাদের সঙ্গে সম্পর্ক রাখতো না তিনি সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন কারণ নবী সঙ্গে তার কওমের সম্পর্ক হচ্ছে নবী তার কমের পিতার মত ইমাম ইবিন কাসির রহমদুল্লাহ আলহি বলেন না আছেন কারণ নবী তো সবচেয়ে বড় মুরব্বী না সবার সবার পিতার সানে তিনি আছেন তো এই তিনি সবাইকে বসিয়েছেন তার মেয়েদেরকে তার আসনে এই কথা বলেছেন যে আমার কন্যা নাকি সবগুলো সবকে আপন বোন নাকি তো নবী বলেছেন আমার বোন আমার মেয়ে কন্যাগুলো আছে ওদেরকে তোমরা কেন বিয়ে করে হালার সম্পর্কে স্থাপন করো না কেন অন্য জঘন্য কাদের দিকে যাও এই তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করলেন তাদেরকে থামানো যায় কিনা বললেন যে হুন্না গিয়েছা করলি ফি দি কাজে আল্লাহকে ভয় কর আমার কাছে যে মেহমানগুলো এসেছে বিদেশ থেকে অন্য দেশ থেকে তোমরা তাদেরকে আমাকে লজ্জিত করোনা অপমানিত করোনা তাদের সঙ্গে অন্যায় আচরণ করে আমার মেহমান গায়ে হাত খবর দা। দিয়ে না খবরদার তোমাদের মধ্যে কি কোন মানুষই নাই যাদের একটু জ্ঞান বিবেক বিচার বুদ্ধি রয়েছে বিবেকমান কোনো মানুষ তোমাদের মধ্যে নেই যে তোমাদেরকে থামাতে পারে এই অন্য অপকর্ম থেকে কোন দিকে তোমরা ছুটছি তিনি বললেন তারা বলল যে আপনি তো ভালো করে জানেন আমাদের ঘটনা আমরা এই যে আপনার মেয়ে দিকে ইঙ্গিত করেছেন মহিলাদের দিকে এই ব্যাপারে আমাদের কোনো হক নাই হক বলতে বোঝানো হচ্ছে যে এই ব্যাপারে আমাদের কোন ইন্টারেস্ট নাই এই ব্যাপারে আমরা ইন্টারেস্টেড না মহিলাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট যে আরেকটা আছে আপনি জানেন না কামাখাম কেন কত করবে না করবেন আর আপনি ভালো করে জানান আমরা কোনটা চাই অন্যদিকে দেখেন কেন আপনি আমাদের কত বড় বেদ কত বড় নাফর মান আল্লাহ তালা প্রকাশ্যভাবে তারা এই জাতীয় কাণ্ড করছে একটিও লজ্জিত না তিনি খুব হতাশ হয়ে লুত আল্লাহ সালাম তখন তিনি জানান এরা মানুষ বিদেশি মানুষ হাইরে আমার যদি একটা উন্মতের দল থাকত আমার এমন একটা গোষ্ঠী থাকতো যারা এই বেতার দিকে রক্ষা করতে পারে তোমাদের তোমাদের আক্রমণ থেকে তোমাদের সবল থেকে ইলা রুকনীন সাদীদ অথবা এমন কোন শক্তির আধার আমার থাকতো যার দিকে আমি তাকে ডাকতাম যে আসো আমাকে হেল্প করো এই দুষ্ট থেকে আমার এই মেহমান রক্ষা করো কিন্তু এইরকম কিছু তো আমার নাই ওনার কষ্ট দেখে এখন নিজেদের না বলে আর পারছেন না যে লুত আলাই এত কষ্ট হয়ে যাচ্ছে উনিতে এখন মানে ওনার হাত অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা যে কিভাবে তিনি হেল্প করবেন রক্ষা করবেন তারা তখন ওনাকে মেসেজ দিয়ে দিলেন ফেরেস থাক আপনার আপনার রবের কাছ থেকে এসেছি রাসুল হয়ে ফেরস্তাগন দূত হয়ে এসেছি কিছু অ্যাকশন নেওয়ার জন্য এসেছি হ্যাঁ এদেরকে পরীক্ষা করছেন আল্লাহ তালা আমাদেরকে সেপ দিয়ে তাদেরকে একেবারে জালিমকে ফাইনাল ধরা সময় হাতে নাতে ধরার জন্য চোর যখন চুরি করে ধরতে পারেন না যখন ধরা পড়লে অস্বীকার করে মাল সহ ধরা পড়লে কেমন লাগে এ বাংলায় বালায় চোর বমাল ধরা পড়েছে তো আল্লাহ ওদেরকে এইভাবে ধরতে চান ইলাইক ওরা আপনার কাছেও যেতে পারবে না আপনার কোন ক্ষতি হবে না আপনার মেহমানের ক্ষতি হবে না তো এখন এই উপলক্ষে একটা আফগানিদের গল্প মনে পড়লো মেহমানের কথা দিয়ে আফগানিরা পাঠানরা একটু সরল প্রকৃতির হয় কিন্তু খুব জিদওয়ালা মানুষ তাদের সঙ্গে সাবধানে আগের পরিস্থিতি তারা তারা সবাই রাইফেল কাঁদে থাকে তাদের অস্ত্র তাদের মানে লাঠির মতো আর এটা নিয়ে তারা বাজার টাজার করে এর তাদের একটা সমাজ ছিল আর এক বিদেশি গেছে এই পাঠান আফগান এলাকায় যাওয়ার পরে তো বিদেশি মেহমানের সঙ্গে পরিচয় একজন বলছে যে তুমি কোন দেশ থেকে আস অমুক দেশ থেকে এসেছি তুমি আজকে আমার মেহমান হবা ঠিক আছে তো আমার বাড়িতে আমাদের আবার খুব মেহমান নওয়াজ হয় এটা ঠিক তাই দিন তো বলছে এখন বসতে দিয়ে এই যে আসবে অল্প সময়ের ভিতরে কিন্তু কোনো কাজে আটকা পড়ে গেছে আসতে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হওয়ার কারণে এখন এই মেহমান চিন্তা করে আসলে বেচারা কি ভুলেই গেলেন আমাকে না কি অবস্থা তিনি দুশ্চিন্তায় আসেন এ ফাঁকে দিয়ে আরেক আফগান আসছে তোমার কি সমাচার বলে যে এই তো আমি একজন বিদেশি মানুষ আসি বেলা তো বলছিলেন হয়ে গেছে তার আসনে বোধহয় হয়ে গেছে চলো তুমি আমার সঙ্গে তাকে নিয়ে রওনা করে দিয়েছে এখন এই ফাঁকে দিয়ে ওই ব্যাথা আগের বেতারা এসে গেছে এই তুমি আমার মেহমান কোথায় নিয়ে যাচ্ছ কথা দিয়েছে আবার কথা ঠিক রাখতে হবে কথা তুমি দেরি করে ফেলছে এখন এই বেতারা তো হতাশ হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি নই তার কাপ দেখে ওই বেচারা বলে কে ফেকের মত করো ও আগে আমার এক মেহমান কাতল করে গা আমি দশ মেহমান কাতল করেন বেচার অবস্থা আরো কাহিল তো লুত আল্লাহ মেহমানরা যে আসছেন এখান থেকে মনে পড়লো ওই মেহমানরা বলছে যে আপনার কোনো ক্ষতি হবে না নিজেদের ক্ষতি কথা বলতে পারবেন আপনার মেহমানের ক্ষতি তো হবেই না বরং আপনাকে মেসেজ দিয়ে আপনি শোনেন হে লুতাম রাতের অন্ধকারেই আপনি আপনার পরিবার নিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করেন আল্লাহ হয়ে গেছে আপনার জাতি গোষ্ঠী দ্বারা আপনার সঙ্গে আছে সবাইকে নিয়ে জলদি করে প্রস্থান করেন চলে যান আর কেউ যেন পেছনের দিকে না তাকায় এখানে যা কিছু ঘটবে একটু মাথা ঘুরিয়ে পেছনের দিকে কি হচ্ছে এটাও যেন কেউ না তাকায় তাকালে কিন্তু গজব ধরে ফেলবে তবে আপনার স্ত্রী রাইট লাইনে নেই সে পেছনে তাকাবে সে ধরা পড়ে যাবে তাদেরকে এই রাত্রটা রাতের শেষ রাতের দিকে উনি পার হয়ে যাচ্ছেন পার হয়ে যাবেন মধ্য রাতের পরের ঘটনা আর শেষ রাতের ভিতরে ওনাকে চলে যেতে বললেন আর বললেন যে আগামী সকাল এই সকালে ভিতরেই আল্লাহর আজাব গজব কার্যকরী হয়ে যাবে তিনি রওনা করে দিলেন তার পরিবার পরিজন সবাইকে নিয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই যখন যেতে যেতে শেষ রাতে রওনা করে দিয়েছেন এই বিরাট এড়িয়ে তো গতবারের সম্মুখীন হয়েছে পার হতে সময় লেগেছে প্রায় সকালের দিকে ভোরের দিকে ওনারা ওইদিকে চলে গেলেন আর ওই সময়ই আজাব শুরু হয়ে গেল তখন যেই আজাব শুরু হয়ে গেছে তুমুল লঙ্কা চলছে এটা টের পেয়ে তার স্ত্রী পিছনের দিকে তাকালা এলতে একটা বড় আওয়াজ পেল মহিলা পিছনের দিকে তাকালো আর তাকে সঙ্গে সঙ্গে অকাল ওয়া কাউ মা ওহ আমার জাতি আজকে সব শেষ হয়ে যাবে জাতির জন্য আফসোস করছে ওই মহিলা আকাশ চেয়ে একটা পাথর এসে তাকে হিট করলো আর সেখানে তার শেষ হয়ে গেল কোন এসছে যখন আল্লাহ বলছেন পরে আমরা আসি এই সময় তারা সবাই চলে আসলো ওনার কথাবার্তা ফেরত তাদের সঙ্গে হয়ে গেলো এই কথাবার্তা হওয়ার সাথে সাথেই তারা চলে আসলো তাদের কাউন ইহর ই দৌড়ে আসলো যে তাদের শিকার তারা টেনে নিয়ে যাবে আর তিনি এদিকে দরজা যে ঢুকতে দিচ্ছেন না দরজা ধরে আছেন তারা দরজা ধাক্কা টেনে নিয়ে যাওয়ার জন্য এই সময় উনি বলছেন না হারে আজকে যদি আমার কোনো শক্তি থাকতো কোনো দল থাকত তাহলে এদের সঙ্গে যুদ্ধ করি হলো তারা এদিকে বাঁচাতাম এই সময় তারা দূর চতুর্দিক থেকে আসলো লুত আল্লাহ ইসলাম দরজা আছেন তাদেরকে ফের দেওয়ার করছেন কিন্তু তারা ঢুকতে যাচ্ছে এই সময় জিবরিদার চলে আসলে। এসে ওনার পাখা দিয়ে তাদেরকে এমনি করে একটা আঘাত করলেন আঘাতের সঙ্গে সঙ্গেই প্রথম আ ইুনু তাদের চোখগুলো অন্ধ হয়ে গেল চোখ শেষ চোখ শেষ হয়ে গেল এই খবর আল্লাহ তারা তার মেহমানের উপরে আক্রমণ করতে চলে এসেছিল আর আমরা তাদের চোখগুলোকে দিলাম ধ্যানিস করে আর বললাম যে আমার আজাব আমার সতর্ক বাণী দি দেওয়া হয়েছিল এগুলো তোমরা এখন রেডি টু গেট ইট যখন তাদেরকে এভাবে জুবঈ করলেন করার পরে তারা চলে গেল চোখে দেখতে পারছেন না এখন কি হলো কি হলো দিকে চলে চোখে এসে তারা বলা বলি করছে তখনও কিন্তু মেইন আদাব আসেনি তাদেরকে থাবা মেরে দিয়ে তিনি চোখ শেষ করে দিলেন আর এদিকে তো ওনাদের যাওয়ার জন্য টাইম দিতে হবে পার হয়ে চলে যাওয়ার জন্য তখন তারা বলাবলি করলো দেখো এ লুত এমন এক জাদু করেছে জাদু করে আমাদের চোখ তারা প্রস্তুতি নিচ্ছে বলা বলি করছে টাকা ডাকি করছে তো সেই উপলক্ষে আল্লাহ তালা বলেছেন যে আগের আয়াতে ইন্নামাদা হম হে নবী হ্যাঁ আহ বলে দিলেন ইন্নাহ মুসিবুহামা এসাবাহুম আপনার স্ত্রীকে ওটা ধরে ফেলবে যেটা তাদেরকে ধরে ফেলবে আজাব ইন্ন এটা হুম তাদের টাইম তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে আজাবের জন্য সকালে তারা যে টাইম ঠিক করেছে যুদ্ধ করার জন্য আপনার সঙ্গে ওই টাইমই ঠিক করে দেওয়া হয়েছে আলার পক্ষ থেকে আলাই হবে কারিব তাদের সকাল কি খুব কাছে না এই তো আর অল্প আপনি যান তাড়াতাড়ি থাকেন তাদের সকাল তাদেরকে দেওয়া হবে শাস্তি যখন আমাদের হুকুম কার্যকরী হওয়ার সময় হয়ে গেল তখন আমরা কি করলাম জমিনের নিচেরটাকে উপরে উঠেই ফেললাম উলটিয়ে জমিনকে উপরে দিকে নিয়ে যাওয়া হলো উলটিয়ে আবার ফেরত দেওয়া হলো পুরো টুকরা কি সবগুলো একেবারে তাদের বিল্ডিং টেল্ডিং হাঁস মর গরু সাগর গাঁদা ঘোড়া সব সব এমনি করে নিয়ে গেছে নিতে নিতে তখন কিন্তু আজাব শুরু হয় না এটা টুকরা উঠানো হয়েছে জমিন গর্ত হয়ে গেছে উঠে যখন একদম আসমানের কাছে নিয়ে গেছেন প্রথম আসমানের কাছে ওখানকার ফেরেস তারা হাঁস মুরগির চিৎকার গাঁদা ঘোড়ার চিৎকার মানুষের চিৎকার শুনতে পাচ্ছেন ওখানে উঠে নিয়ে এরপরে উলটিয়ে দিয়েছেন দিয়ে জমিনে ধপ করে ছেড়েছেন আর তখনই নিচের দিক থেকে আল্লাহ ওই আকাশ থেকে বুলেট রেডি করেছেন সেগুলো কিসের বুলেট মিন সিজিল দুদু বড় মানে পোড়া মাটির মতো আসলে বারুদ আর কি এই বারুদ কে আল্লাহ তালা মানে একটা এরকম করে করে মানে বুলেট মতো বানিয়েছেন বড় করে তখন তার বুলেটের কনসেপ্ট ছিল না তো মানদুদ দুদ অর্থ হচ্ছে যেগুলাকে আগুনে গলানো হয়েছে পাকানো হয়েছে এবং সাইজ করে বানানো হয়েছে যেগুলো এক একটা তাদেরকে হিট করবে শুট করবে এরকম পাথরের মতো করে বারুদকে মাটি থেকে নিয়ে এগুলো তৈরি করে পাথরের মতো করে শক্ত করা হয়েছে আগুনে পুড়ে সেগুলো দিয়ে তাদেরকে হিট করা হয়েছে আপনার রবের কাছে প্রত্যেকটির মধ্যে নির্দিষ্ট করা ছিল কোনটা কাকে হিট করবে প্রত্যেকটি এগুলা বুলেট তৈরি করা হয়েছে আর সেটা জালেমদের থেকে খুব দূরে ছিল না জালেমদের জালেমরা মনে করেছে কত বলেছে কই আল্লাহর আজাব আসলো যখন এসে গেল তখন তাদের কাছে আজাবটা কত কাছে মনে হয়েছে অনেক কাছে মনে হয়েছে আলহিসাম যখন আহ উঠে নিয়ে গেলেন জালনা আলিয়াহা সাফিরা উল্টেই দেওয়া হয়ে গেলো ওদাম দেমা বা আল্লাহ বা তখন যখন উল্টেই দেওয়া হলো এগুলো একটা একটার উপরে এরকম করে হুড়পু মানে উঠে পড়ে ভাঙ্গা চোরা করে বিল্ডিং বাড়ি ঘর মানুষ জানুয়ার সব একাকার হয়ে গেল এরপরে উল্টো করে দেওয়া হলো তারপরে যখন উল্টো করে নিচে নামানো হয়ে গেল নামতে না এত জোরে নামানো হয়েছে এত তীব্র গতিতে মাটি তখন জমিনটা বরাবর থাকেনি একদম নিচু তলিয়ে গিয়ে সে জায়গা আজকে পরিণত হয়েছে কোন জিনিসে মৃত সাগর ডেড সি আল বাহারুল মাই আর ইংলিশে ডেড সি বাংলায় বলে মৃত সাগর এবং সেটা এত নিচু যে পৃথিবীতে সমুদ্র পৃষ্ঠে ওই এলাকাটা হলো সবচেয়ে নিচু আর যে সাগরের মতো আছে সেটাও অনেক নিচু চতুর্পাশে পাহাড় ঘুরে ঘুরে ঘুরে ঘুরে সেখানে যেতে হয় এখনো অনেকে সেখানে ভিজিতে যায় যারা বিভিন্ন পর্যটক আছে বিভিন্ন দেশের যারা টুরিস্ট আছে তারা তো সেখানে গিয়ে স্নান বাদ করে আর অনেক কিছু তারা সেখানে আছে কিন্তু দেখার এই একটা বিরাট স্থল ভূমি বিশাল জলভূমিতে পরিণত হয়ে গেল একটা সাগরের মতো এবং পৃথিবীর প্রত্যেকটি সাগরে কিন্তু লিংক আছে অন্য সাগরের সাথে তাই না এটার এরকম কোন লিংক নেই এটা একদম এটা মানে বড় লেক মতো বলতে পারেন কিন্তু এত বড় দেখতে সাগরের মতো এই মৃত সাগরে আল্লাহ তালা বানিয়ে দিলেন সে এলাকাকে এত বড় আজাদ তাদের মধ্যে চলে আসলো তারা কিছুই ঠেকাতে পারলো না আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর মানব জাতির জন্য আজ পর্যন্ত এটা একটি শিক্ষণীয় বিষয় উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিলেন এবং এই ঘটনাটা কিন্তু আসলে বাইবেলেও আছে তারা সবাই ইহুদিক খ্রিস্টানরা জানে যে এই আজাবের দেশ এই দেশ ছিল কি কারণে হয়েছে তাও তারা জানে কিন্তু পৃথিবীর মানুষ সেখান থেকে লেসন না নিয়ে সেই রওনা করে দিয়েছে এখন এই সমস্ত বিষয় সমকামিতাদিগুলো এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেক ধর্মেই কোন ধর্মে এটাকে জায়জ করে নেই প্রত্যেকটি কিতাবের মধ্যেই এটা নিষেধাজ্ঞা রয়েছে এটাকে বড় পাপ মনে করে ধর্মীয় দিক থেকে কিন্তু এখন বিভিন্ন জায়গায় আইন পাস করা হয়েছে যারা এই সমস্ত কাজকর্ম করে তাদের পক্ষে তাদেরকে কোনো কন্ডেম করা যাবে না তাদেরকে ঘৃণা করা যাবে না এটা ঠিক এখন আমরা যে এই সমস্ত দেশে আছি কোরআন হাদিফের দৃষ্টিতে ধর্মের দৃষ্টিতে এটা জায়েজ নাই ধর্মের দৃষ্টিতে এটা গুণা এটা বলার মধ্যে কোনো আপত্তি নাই এ সমস্ত দেশের আইন কানুনে কিন্তু আরেকটা আইন কানুন যেটা আছে সেটা হলো যে এইরকম কাজকর্ম যারা করে আইনের দৃষ্টিতে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা এটা বেআইনি করে দেওয়া হয়েছে এই জন্য যারা ইমাম আসি যারা এই সমস্ত আলোচনা করি আমরা আমাদেরকে যেটা খেয়াল করতে হবে যে এমনকি শুধু ইসলাম ধর্মে না খ্রিস্ট ধর্মে ইহুদি ধর্ম সব ধর্মেই এটাকে পাপের কাজ মনে করা হয়েছে এটা আপনি বলতে পারবেন এই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই কিন্তু যেটা রেস্ট্রিকশন আছে যেটাকে বলা হয় আপনি হোমভোবিক হওয়া যাবে না হ্যাঁ তাদের বিরুদ্ধে এমন ধরনের কোন কিছু প্রকাশ করা যাবে না যেটা আইনের দৃষ্টিতে লঙ্ঘনীয় অপরাধ হয়ে যায় তাহলে এটার জন্য মনে করেন আপনি আইনের এগেনস্টে চলে যেতে হবে এই সমস্ত দেশে আমরা যারা আছি এগুলাকে আমাদের সামনে রাখতে হবে তো তারা তাদের সংখ্যা ছিল কত কোন রেওয়ায় আছে অকানু আর বাত আলাফ আলফ তাদের সংখ্যা ছিল প্রায় চার লক্ষের মতো চার লক্ষের মতো তাদের সংখ্যা ছিল আল্লাহ তাদেরকে এমন শাস্তি দিলেন এই শাস্তির খবর কিন্তু সমস্ত দুনিয়ার মানুষের কাছে আছে বিশেষ করে তারা তাদের কাছে রয়েছে। এরপরে আল্লাহ তালা নিয়ে আসেন লুত আল্লাহ সালামের কাহিনী এখানে শেষ করে নুআর সালাম লুত আল্লাহ সাল্লাম সেখান থেকে যখন তারা কম পুরোই শেষ বাকি অল্প কয়েকজন থাকলো দিনদার আর তার পরিবারের দিনদার সদস্যরা তাদেরকে নিয়ে তিনি আবার চলে গেলেন ফিলিস্তিনে ইব্রাহিম আলাইসালামের কাছেই চলে গেলেন কারণ এই জাতি পুরোটাই শেষ হয়ে গেল আল্লাহর আজাবে এবং গজবের পরে